क्षीम जन्म नें जन्म दें चतुर्थ हलम आहत समतुल्य কোন কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর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 السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتينا الزكاة মোহতারাম হাজিরিন অবস্থিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আবারও আপনাদের সামনে দিনের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ অরব্বুল আলমিনের মেহরবানি না থাকলে এভাবে দিনের কথা বলার সুযোগ হতো না শোনারও সুযোগ হতো না কারণ এটা রব্বুল আলমিনের বহু বড়ো এক দয়া রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসেছেন এই কাজের জন্য দিনের জন্য। মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ময়ুর হুবিহদ্দিন আল্লাহ সুবাহ যার ভালো চান তাকেই কেবল দিনের বুঝ দেন তিনি ইসলাম কবুল করার মতো মানসিকতা তার মধ্যে থাকে ইসলামী আমল সরিয়া পালন করার মানসিকতা তার মধ্যেই থাকে ইসলামী কথাবার্তা শোনার মানসিকতা তার মধ্যেই থাকে যাকে রব্বুলা আলমিন পছন্দ করেছেন এই মানসিকতা সেই মহান রব্বুল্লা আলমিনই তৈরি করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আজকে গত পর্বের মতোই একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আসছি অত্যন্ত স্পর্শকাতর বর্তমান প্রেক্ষাপটে এটাকে নানা জনে নানা রকমের মন্তব্য করবে নানা রকমের ব্যাখ্যা দেবে নানাভাবে বুঝার চেষ্টা করবে কিন্তু আমরা যেটা বলছি সেটা ইসলামের শরীর আর উপরে থেকেই বলছি শরিয়াকে সামনে নিয়েই বলছি কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়েই বলছি সেই বিষয়টা হচ্ছে ইসলাম এবং নারী সম্পর্কে আলোচনা চলছিল শয়তান চুপ করে বসে নেই সে সব যুগেই সচেষ্ট সক্রিয় কিন্তু একা নয় সে সে কিছু সাথী জুড়িয়ে নেয় সবকালেই মুসলমানদের বিরুদ্ধে সাথী হিসাবে সে সবচেয়ে বেশি ইহুদিদেরকে পেয়ে যায় পেয়ে যায় মোনাফিকদেরকে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 একজন বাঙালি মুসলমান তার সমস্ত লিবাস ইসলামী হওয়া সত্ত্বেও তিনি বাঙালি থাকতে পারেন বিষয়টা সাংঘর্ষিক কোনো কালেই ছিল না কোন সংস্কৃতিতে কোনো সভ্যতায় ইতিহাস খুঁজে পাওয়া যাবে না যে আমাকে আমার জাতীয়তার জন্যে আমার দিন আমার শরীয় বিধানকে পিছনে ঠেলে দিতে হবে এটা কেমন সংস্কৃতি এটা কেমন সভ্যতা ধর্মকে নিয়েই তো সভ্যতা ধর্ম নিয়েই তো সংস্কৃতি জাতীয়তা সব মিলিয়ে তো বিষয়টা একটার একটার জন্য পরিপূরক সাংঘর্ষিক নয় কখনো এমনটি আগে বলাও হত না মানুষকে বিভ্রান্ত করার জন্যে মানুষকে পরিচিত করার জন্যে একটা ষড়যন্ত্র কৌশল শয়তান অবলম্বন করেছে তার সহযোগীদের মাধ্যমে আমরা বিভ্রান্ত হবো না আল্লাহর দোহাই দিয়ে বলি আমি নিজেকে যেমনিভাবে আমার জাতীয়তার পরিচয় দেব শালীনতার সাথে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 এই ইসলাম পালন করলে ইসলামের উপর চললে আমাকে তার বিরুদ্ধে যেতে হবে কেন এটা বলা হচ্ছে কেন এটা করা হচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে পেছনে ঠেলে নেওয়ার জন্য। আবার শিরিকের পথে মুসলমানকে নিয়ে যাওয়ার জন্যে মুসলমান কখনো এটা বরদাস্ত করবে না মুসলমান কখনো এটা গ্রহণ করবে না ইনশাআল্লাহ এই বিশ্বাস আমাদের এই দাওয়াত নিয়েই তো আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুগণ বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আজকের গোটা পৃথিবীতে নারী স্বাধীনতার নামে যে আন্দোলন চলছে সারা দুনিয়ায় সারা পৃথিবী ব্যাপী, এটা আসলে খুব লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না আমাদের নারী স্বাধীনতার নামে তারা যেটা বলতে চাচ্ছে যেটা করতে চাচ্ছে যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে শরীয় বিরুদ্ধ কাজ ওর আনকে প্রতিপক্ষ বানানো হচ্ছে নারী তো এমনিতেই স্বাধীন ইসলাম নারী স্বাধীনতাকে অস্বীকার করে না কিন্তু বর্তমানে নারী স্বাধীনতার নামে নারীকে যে পর্যায়ে যে অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে তারা চাচ্ছে ওই পর্যায়টাকে ওই বিষয়টাকে ওই ধরনটাকে আমরা বলছি ইসলাম বিরুদ্ধ কাজ শরীয়তকে সেখানে মুখোমুখি করা হচ্ছে সেটা কীভাবে আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করবো বুঝিয়ে দিতে প্রিয় বন্ধুগণ ইসলাম তো নারীকে স্বাধীনতা দিয়েই রাখছে স্বাধীনতা মানে কি বেড়াল্লাপনা স্বাধীনতা মানে কি নিজের যা ইচ্ছা তাই করা আমাকে রব্বুলা আলমিন সবাইকে মানুষকে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার কিন্তু একটা উদ্দেশ্য আছে তিনি কেন সৃষ্টি করেছেন মানুষের এই সৃষ্টির উদ্দেশ্য এটা কেবলই তার জানা থাকার কথা আমাদের নয় তিনি বলেছেন আমি মানুষকে আবাদতের জন্য সৃষ্টি করেছি ঘোষণাও দিয়েছেন কিন্তু কার থেকে কোন ধরনের এবাদত তিনি নেবেন সেটা তিনিই ভালো জানেন আর জানেন বলেই মানুষকে একরকম করে তিনি তৈরি করেননি কোনো দিনকে আমরা ভেবেছি আজকে যারা নারী স্বাধীনতার নামে নানা রকমভাবে নারীকে ঘর থেকে বের করার চেষ্টা করছেন কোনদিন কি চিন্তা করেছেন যে নারীও বাহিরে থাকবে পুরুষও বাহিরে থাকবে ঘরে থাকবে কে রবা দৃষ্টি দৃষ্টিভঙ্গি কি শরীয়তের দৃষ্টিভঙ্গি কি কাকে কোন জায়গার জন্য একজন মানুষের জীবনের দুইটাই তো জায়গা একটা ঘর একটা ঘরের বাহির কাকে কোন জায়গার দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন তৈরি করেছেন কাকে কোন জায়গার দায়িত্ব পালনের জন্য রব্বুলা আলমিন তৈরি করেছেন রব্বুল আলমিনকে জিজ্ঞেস করার মাধ্যম তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কোনোদিন তাকে জিজ্ঞেস করেছিলাম রসুলের হাদিস কি পাঠ করেছিলাম দেখেছিলাম রসুলকে জিজ্ঞেস করা মানে রসুলের হাদিস রসুল আমাদের জন্য যেগুলো রেখে গেছেন কোরআনকে রেখে গেছেন রসুল আল্লাহর পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন সে কোরআনকে কি কোনোদিন জিজ্ঞেস করেছিলাম আসলে কার কাজ কোনটা কে কোথায় থাকবে যদি জিজ্ঞেস করতাম কোরআন এক সমাধান আমরা পেয়ে যেতাম আজকে মানুষ এত বিভ্রান্ত হতো না মানুষের মধ্যে এত বিভেদ এত ঝগড়া এত কিছু সৃষ্টি হতো না আজকে নারী তার অধিকারের জন্য আন্দোলনে নামতে হতো না নারী তার অধিকারের জন্যে সংগঠন করতে হতো না স্বাধীনতার জন্যে তাকে সুচ্চার কণ্ঠ হওয়ার কোনো দরকার ছিল না কারণ সব কিছু ক্রিমের মধ্যে দেওয়া আছে শরীয়তের মধ্যে সব কিছু বলা আছে আলহামদুলিল্লাহ তা আসুন দুনিয়ার কোনো মানুষের কাছে জিজ্ঞাসা নয় কারণ দুনিয়ার মানুষের কাছে যদি আমি কোরআনকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করি মানে হচ্ছে কোরআন আমার পছন্দ নয় এটা একজন মুমিনের বক্তব্য হতে পারে না কারণের বলেছেন মুমিন এবং মৌমিনার এই অধিকার নাই রব্বুলা আলমিন এবং তার রসুল যখন কোন ফায়সালা সিদ্ধান্ত দিয়ে দেন তার বিরুদ্ধাচরণ করা ভিন্ন কোন পথ অন্বেষণ করা ভিন্ন বিকল্প কোনো পথ খোঁজা সে পথে চলার চেষ্টা করা আরবুল আলমিন বলছেন এমনটি যারা করবে অমাই আসিল্লাহ আল্লাহ এবং তার রসুলের নাফুরমানি যারা করবে বিকল্প পথ যারা তারাশ করবে বিকল্প পথে যারা চলবে আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ফদিন আলমিন বলছেন নিশ্চিত করে বলা যায় তারা বিভ্রান্ত হবে তারা পথভ্রষ্ট হবে তারা বিশৃঙ্খল জীবনের মধ্যে চলে যাবে এটা নিশ্চিত রব্বুলা আলমিন বলছেন প্রিয় বন্ধুগণ একবারও কি রব্বুলা আলমিনের সিদ্ধান্তটা কি সেটা জানতে চেয়েছি আমি কোনো দিন কি আমার মনের মধ্যে আগ্রহ জাগেনি যে আসলে আমার প্রত্যেকের নারীর এবং পুরুষের কার কি জিম্মাদারি কার কি দায়িত্ব কে কিভাবে কোথায় থাকবে কার কাজ কোথায় কার কর্মক্ষেত্র কোথায় কে কোথায় কি কাজ করবে আসলে আল্লাহ কি কিছু বলেছেন না আল্লাহ এ ব্যাপারে চুপ তিনি কি বলতে চান কোনো দিন কি আমার মনের মধ্যে এই প্রশ্ন জাগেনি কেন জাগল না আমি মুসলমান হিসেবে এই প্রশ্ন অন্য কারো জাগুক বা না জাগুক একজন মুসলমান হিসেবে তো আমার বিবেকের মধ্যে আমার দিলের মধ্যে এই প্রশ্ন আসার কথা দরকার ছিল আমাকে রব্বুলি আলমিন দুনিয়ায় পাঠিয়েছেন আমার জন্য জীবন বিধান রব্বুলি আলামিন দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের মাধ্যমে সেখানে কিন্তু লেখা আছে আমার কর্মক্ষেত্র কোনটা কি দায়িত্ব আমার নারীর কী দায়িত্ব পুরুষের কী দায়িত্ব কার কর্মক্ষেত্র কোন জায়গায় আল্লাহ সুসাদ করছেন এমন বলেননি রসুলকে যা আপনি বলে দেন না আল্লাহ তাহলে সরাসরি বলেছেন অকর্নাফি বুয়ুতি কন্যা তারা যেন নিজেদের ঘরের মধ্যে অবস্থান করে প্রিয় বন্ধুগণ আমরা ঘরের মধ্যে অবস্থান করে এটা অনুবাদ করি সহজ সরল ভাষায় কিন্তু আসলে কর্ণন মানে হচ্ছে মিলিত থাকা মিলে থাকা কর্ণাফি বইয়ুতি কন্যার প্রকৃত অর্থ হচ্ছে সে ঘরের মধ্যে যেন মিশে থাকে একান্ত প্রয়োজন না হলে তুমি ঘর থেকে বের হবা না হ্যাঁ তুমি প্রয়োজন হলে বের হবা নিষেধ নাই তোমাকে ঘরের মধ্যে বন্দি করা হয় নাই আবদ্ধ করা হয় নাই কথা বলা হচ্ছে পরালোচনা দেওয়া হচ্ছে আমাকে আপনাকে আমার বোনদেরকে বিশেষত এই সমাজের মেয়েদেরকে এই হালের মেয়েদেরকে এই সমস্ত যুবতী মেয়েদেরকে বোনদেরকে তাদেরকে পরিচিত করা হচ্ছে তাদেরকে এ বিষয়ে শয়তানের যে বক্তব্য সেটা দেওয়া হচ্ছে যে তোমাকে ইসলাম ঘরের মধ্যে বন্দি রাখতে চায় ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায় তুমি কেন ঘরের মধ্যে আবদ্ধ থাকবা তুমি বাইরে বের হয়ে যাও কোনো মানুষের বক্তব্য এমন হতে পারে না শরীয়ত সিদ্ধ উপায়ে শরীয়তের দেখানো পথে পদ্ধতিতেই তোমাকে স্বামী গ্রহণ করতে হবে এবং একমাত্র তার সন্তানই তুমি তোমার পেটের মধ্যে ধারণ করবা সামাজিক জীবন মানুষের অক্ষুন্ন থাকবে সামাজিক ব্যবস্থা সে আলোচনায় পরবর্তীতে যাব তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি আল কোরআন জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে অনময় সুখময় অনন্ত জীবন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 স্বাধীনতা সে ইচ্ছা করলেই কথা বলতে পারবে এটাই স্বাধীনতা প্রবন্ধুগণ স্বাধীনতা কাকে বলে আল্লাহ রসুল সাল আলহিম নিজের বিবিদেরকে কি স্বাধীনতা দিয়েছেন হান স্বাধীনতা মানে ঘর থেকে উলঙ্গ হয়ে বের হওয়ার নাম স্বাধীনতা মানে আমার যা ইচ্ছা তাই করব সেটার নাম আমার মালিক আমার রব আমার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা মানব না এটার নাম কি স্বাধীনতা আজকে আমাদের দেশে রাষ্ট্রবিরোধী কোনো কাজ যদি আমরা কেউ করি স্বাধীনতার নামে যে আমি স্বাধীন স্বাধীন দেশের নাগরিক স্বাধীন মানুষ আমি আমার যা ইচ্ছা আমি তাই করব ট্রাফিক সিগনাল মানব না ট্যাক্স দিব না আমি কোনো রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত আমি মানবো না আমি স্বাধীন মানুষ দুনিয়ার কোন রাষ্ট্রে আমাকে আশ্রয় দিবে আমাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে আমাকে তো ফাঁসির কাস্টে পাঠিয়ে দেওয়া হবে ঝুলানো হবে জেল দেওয়া হবে আমাকে আমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে কেন দেওয়া হবে যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি যদি আমার রাষ্ট্রের সাথে ব্যাপারটা এমনই হয় আমার আল্লাহ হসবে হান আলা আমাকে এক জীবন বিধান দিয়েছেন স্বাধীনতার নামে আমি আমার রবের হুকুমকে লঙ্ঘন করতে পারি না যদি তাই করি আমি মুসলমান থাকতে পারি না আমি ধর্মদ্রোহী ওই ক্ষেত্রে যেমন রাষ্ট্রদ্রোহী এই ক্ষেত্রে ধর্মদ্রোহী ধর্মদ্রোহী শাস্তিও এমনটাই হওয়া উচিত কোরআন এমনটাই বলা হয়েছে হাদিস এমনটাই বলা হয়েছে যাহার নামের অনন্তকালের শাস্তি আমার জন্য অপেক্ষা করছে স্বাধীনতা মানে এটা নয় যে আমার যা ইচ্ছা তাই বলবো আমার যা ইচ্ছা তাই করব, সমাজের যা হোক সমাজ নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক ফ্যামিলি সিস্টেম বরবাদ হয়ে যাক আমার কিচ্ছু যায় আসে না এটার নাম তো স্বাধীনতা নয় বলছিলাম যে মেয়ের ক্ষেত্রটা কোথায় রব আলামিন কি বলেছেন নারীর ক্ষেত্র সম্পর্কে আলামিন বলেছেন ফি, অকরনাফি তোমার জায়গা হচ্ছে তোমার ঘরের ভিতর তুমি ঘরের সাথে মিশে থাকো একদম প্রয়োজন না হলে একান্ত জরুরত না হলে দরকার না হলে ঘর থেকে তুমি বের হবা না হ্যাঁ যখন বের হবা নিষেধ করে নাই তোমার স্বাধীনতা হরণ করা হয় নাই ঘর থেকে বের হওয়ার ব্যাপারে যেমনটি বলা হচ্ছে ষড়যন্ত্রকারীরা যেমনটি বলছে নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করা হয়েছে না আবদ্ধর কথা বলা হয় নাই তোমার প্রয়োজনে তুমি বের হবা কিন্তু বের হওয়ার সময় তুমি খেয়াল রাখবা তোমার প্রভু তোমাকে কিভাবে বের হতে বলেছেন কোন কানুন তোমার জন্য আছে কি না কোনো সিস্টেম আছে কিনা কোন ট্রাফিক সিগনাল তোমার জন্য আছে কিনা না সহজ রাস্তা সোজা রাস্তা এক টানে তুমি চলে যাবা দুনিয়ার আইনে যদি আমার ঘর থেকে বের হওয়ার পর মঞ্জিলে মাকসাদ পর্যন্ত আমার লক্ষ্যে যাওয়া পর্যন্ত যদি মাঝখানে ট্রাফিক সিগন্যাল থাকে আমি কি সেটা মানতাম না সেটা যদি মানতে পারি দুনিয়ার হুকুম যদি আমি দুনিয়ার সিদ্ধান্ত কানুন যদি আমি মানতে পারি আমার রব বলেছেন তুমি মেয়ে যখন ঘর থেকে বের হবা তোমার জন্য কিছু ট্রাফিক সিগন্যাল আছে কিছু কানুন আছে কিছু নিয়ম আছে ওই নিয়ম মান্য করে তুমি চলো যা ইচ্ছা তাই করো কোনো সমস্যা নাই তুমি স্বাধীন সে নিয়ম হচ্ছে ওলা পূর্বের যুগ বর্বর যুগে নারীরা যেভাবে নিজেদেরকে উলঙ্গ হিসাবে প্রকাশ করতো আলামিন বলেছেন সুরায় নুরের মধ্যে বিভিন্ন জায়গায় আলামিন বলেছেন তুমি বের হবা কিন্তু ওই জাহেলদের মতো ওই বর্বর মানুষদের মতো ইসলাম আসার পূর্ব যুগ যেটা ওই পূর্ব যুগের মানুষের মতো যখন নারীরা মানুষের ভোগ্য পণ্য হিসাবে ব্যবহৃত হতো নারীরা এইভাবে বের না হলে তাকে তোকে গ্রহণ করবে না ওই প্রয়োজনে যখন সে ঘর থেকে বের হতো তুমি তো সেই নারী নাও ইসলাম এসে তোমাকে তো রানীর মর্যাদা দিয়েছে এখন তো তুমি আর যার তার মতো ঘর থেকে বের হবা না তোমার ঘরের মধ্যে নারী স্বর্ণের জিনিসটা স্বর্ণের জিনিস বা কারো যদি হিরের একটা আংটি থাকে ঘরের সবচেয়ে নিরাপদ জায়গাটার মধ্যে ভেতরে ঢুকায় রাখো আলমারি খুলো ওই তার মধ্যে ড্রয়ার থাকে ড্রয়ারের ভেতরে আবার গোপন পকেট থাকে সেখানে আবার বক্সের মধ্যে অন্য আরেকটা পুটলির মধ্যে ঢুকে তুমি সেই হীরার আংটিটা ঢুকায় রাখো কেন রাখো এটা মূল্যবান তোমাকে রব্বুল আলামিন সেই মূল্যই তো দিয়েছিলেন যে তুমি ঘরের ভেতরে একদম নিরাপদ জায়গায় তুমি থাকো ঘর থেকে যখন বের হবা নিজের সিকিউরিটি সব কিছু মেনটেন করে তুমি বের হও তুমি তো মূল্যবান হীরার চেয়েও বেশি দাম তোমার রব্বুল আলমিনের কাছে রবুল আলমিন তোমাকে সেই মর্যাদা দিয়েছিলেন কিন্তু তুমি সেই মর্যাদার মূল্য দেওয়া নাই তুমি নিজেকে খোলাখুলিভাবে বের করছো আর খোলাখুলি হীরা যখন খোলাখুলি রাস্তার মধ্যে পরে থাকবে রাস্তা দিয়ে কেউ নিয়ে যাবে স্বর্ণ বা মূল্যবান সম্পদ কেউ যখন খোলাখুলি নিয়ে যাবে সেখানে ডাকাতের হামলা হতেই পারে সেখানে ইফটিজিংয়ের মতো কর্ম হতেই পারে সেখানে তুমি পুরুষের দোষ কি দিবা তাকে কি দোষ দিবা তার চেয়ে বড় দোষ তো তোমার তুমি ওইভাবে ওই হীরার আংটিটাকে এত দামি একটা জিনিসকে তুমি কেন এইভাবে নিরাপত্তাহীন অবস্থায় নিয়ে ঘর থেকে বের হলা প্রথমে আমার তোমার এই দুষ্টটা করা যাবে না অবন সতর্ক হওয়া দরকার আমাদের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই ইসলাম আমাকে সে মূল্যটা দিয়েছিল বলেছিল ওলা প্রথম জাহেল যারা তারা যেভাবে ঘর থেকে বের হতো তুমি ওইভাবে বের হও না তুমি আগের অবস্থায় নাই তোমাকে আমি অনেক সম্মান দিয়েছি বরং ইউব্দ জিনা তাহনা তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না আজকে অনেক বোনদেরকে আমরা দেখি পর্দার মাধ্যমে ঘর থেকে বের হন কিন্তু সেই পর্দা পর্দা হয় না সেটা ফ্যাশনাবল পর্দা হয় ইসলাম সেটা পর্দার মাধ্যমে তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করবা না পর্দা করার মাধ্যমেও যদি সৌন্দর্য প্রকাশ হয় তাহলে আনের বিধান মানা হলো না ওই নারীও আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে সে থেকে যায় প্রিয় বন্ধুগণ আজকে যে মা বোনদেরকে আমরা ঘর থেকে বের করতে চাচ্ছি তাদেরকে বের করে আমি কি কাজটা দিচ্ছি কি কাজটা সম্মানজনক কি কাজটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি বড় বড়ো কিছু পোস্ট দিয়ে দিলেই এটা পুরা নারী জাতির ছবি সেখানে ফুটে ওঠে না কোথাও প্রধানমন্ত্রী কোথাও প্রেসিডেন্ট কোথাও স্পিকার এরকম কয়েকটা পোস্ট দিয়ে দিলেই পুরা নারী জাতির ছবি ফুটে ওঠে না আমি চিন্তা করতে পারবো না যে সাধারণ নারীদের কি অবস্থা যাদেরকে আমি ঘর থেকে বের করলাম কেউ রিসিপশনে রিসিপশনে বসে বসে সে বহু পুরুষকে হাসি দিয়ে গ্রহণ করছে শুনতে খারাপ লাগে স্বাধীনতার নামে আপনি নিজেকে পেশ করলেন হাজারো পুরুষের সামনে যারা কুদৃষ্টি দিয়ে আপনাকে দেখছে আপনার ওই হাসিটা গ্রহণ করছে। করছেন আওয়াজ এই আশ্চর্য সিদ্ধান্ত আমাদের হাস্যকর লাগে আমাদের কাছে আশ্চর্যর কথা যে নারী যে বোন ঘরের মধ্যে তার স্বামীর জন্য রান্না করলে এটা হয়ে যায় তার জন্য ঘরের মধ্যে তাকে আবদ্ধ করা হয় তার স্বাধীনতা খর্ব করা হয় বলা হয় তাকে যদি তার শাশুড়ির খ্যাদমতের কথা বলা হয় তার সন্তানের খ্যাদমতের কথা বলা হয় সন্তানের দেখভালের কথা বলা হয় তাহলে তার স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয় একই মেয়ে যখন কোনো রেস্টুরেন্টে গিয়ে রান্না করে হাজারো পুরুষ হাজারো নারী হাজারো মানুষের খাবার রান্না করে সে তখন তার স্বাধীনতা খর্ব হয় না কিছুমাত্র পয়সার জন্যে কিছুমাত্র অর্থের জন্যে অর্থ কিসের জন্যে শান্তির জন্যই তো অর্থ মানুষের অর্থ কিসের জন্যে দুনিয়ার এই অর্থ কিসের জন্য। কামাই রোজগার কিসের জন্যে পারিবারিক শান্তির জন্যে সন্তানের ভবিষ্যতের জন্য দেখলাম না সন্তানের ওই আদরের মুখটা আমার সামনে নাই সন্তান মায়ের হাত তার মাথায় পড়ে না স্নেহা হাত বাড়িয়ে তাকে বুকে জড়িয়ে নেওয়া হচ্ছে না কোথায় শান্তি এভাবে সন্তানকে দূরে দূরে রাখছি আমি যখন বৃদ্ধ হচ্ছি ওই একই সন্তান আমাকে নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে খ্যাত কোনো নাম নিশানা নাই আনের যে বিধান সন্তান পালন করছে না কেন করছে না এই জন্যই তো করছে না যে আমি তো যখন ওই সন্তানকে বকে জড়াইয়া নেওয়ার সময় ছিল তখন আমিও তাকে দূরে দূরে সরিয়ে রেখেছিলাম আজকে যে নারীর স্বামী সন্তানের একটু খেদমত সেবার জন্য রব আলীন বলেছিলেন অকার নাফি বইয়িক না ঘরে অবস্থান করে তুমি তোমার কাজটা করো এটা না করে আজকে তাকে আমি বিমানে পাঠিয়ে দিয়েছি কত সম্মানজনক পোস্ট মনে করছি এক দুই জনের মন খুশি করা আমার জন্য হয়ে যায় তার অধিকার খর্ব করা আর এখন এই মেয়েটাকে আমি শত শত মানুষের মন সন্তুষ্টির জন্য সামনে পেশ করে দিচ্ছি তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আয়ের উৎস বানাচ্ছি পুরুষ শাসিত সমাজে পুরুষতান্ত্রিক সমাজে তাদের পণ্যকে বাজার জাত করার জন্য আজকে আমার মাকে আমার বোনকে ব্যবহার করা হচ্ছে না আওয়াজ আমার এই সম্মানজনক জায়গা থেকে তাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি স্বাধীনতার নামে আল্লাহ তাল আমাদেরকে সঠিক বোধদয় দান করেন প্রকৃত কথাটা প্রকৃত বিষয়টা বুঝার তৌফিক দান করেন তবেই শান্তি আসবে প্রকৃত স্বাধীনতা নারী তার মর্যা দাসেের থিরে পাবেন সাল্লাহ তা আলে প্রবন্ধগন এমন কথাগুলো সোনার জন্য আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে আবারও এই আলোচনায় আমন্ত্রণ জানী আজকের মতো বিদায় নিচ্ছি অমা ওফি ইল্লা বি্লা ওস্লে ম আলইকুম আহমাতুল্ললাহ তা আলে অবাররক্ষেতু ফন বোটা আতয়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 লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ सुरक्षित पवित्र पीस टी साथ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 আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম